কাব রাজিউল্লা আনহু হতে বর্ণিত তিনি মসজিদের ভিতরে ইবনু আবু হাদরাদ রহমতুল আলাই এর নিকট তার পাওনা ঋণের তাগাদা করলেন দুজনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চস্বরে কথাবার্তা হলো এমনকি আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম তার ঘর হতেই তাদের কথার আওয়াজ শুনলেন এবং তিনি পর্দা সরিয়ে তাদের নিকট বেরিয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন হে কাব কাব রাজিয়াতলাহু উত্তর দিলেন আব্বায়ক রসুল্লাহ সলাল্লাহু আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল আলাইস্লাম বললেন তোমরা পাওনারীন হতে এতটুকু ছেড়ে দাও আর হাতে ইঙ্গিত করে বোঝালেন অর্থাৎ অর্ধেক পরিমাণ তখন কাব রজিউল্লা তালা আনহু বললেন আমি তাই করলাম হে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম তখন তিনি ইবনে আবু হাদ্রাতকে বললেন উঠো আর বাকিটা দিয়ে দাও